আয়সা রাজিল্লাহ তাল্নাহা হতে বর্ণিত তিনি বলেন রসুলিল্লাহ সাল্লা আলাই সাল্লাম সফরের মনস্থ করলে স্ত্রীগণের মধ্যে কুরার ব্যবস্থা করতেন যার নাম আসত তিনি তাকে নিয়ে সফরে বের হতেন এছাড়া প্রত্যেক স্ত্রীর জন্য একদিন এক রাত নির্দিষ্ট করে দিতেন তবে সাউদা বিনতে জামাহ রজিল্লাহ তালান্না নিজের দিন ও রাত নবী সাল্লাহ আল্লামের স্ত্রী আয়শা রাজিল্লাহ তাল্লাহাকে দান করেছিলেন এর মাধ্যমে তিনি রাসুলিল্লাহ সাল্লাহ আল্লামের সন্তুষ্টি কামনা করতেন